এবং এগুলোকে অকপটে কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই জিহাদ বলে দিচ্ছেন কত আমাদের যেখানে একটা আল্লাহ কত আজীবন সাব্যস্তকরণের ব্যাপারে কথা রয়েছে সেখানে আগ বেড়ে জিহাদ সাব্যস্ত করা কত আশ্চর্যজনক আমাদের কথাবার্তা সুবাহন আল্লাহ কত অদ্ভুত আমাদের কথাবার্তা মুখতারান হাজির যেহেতু এসকল কথাবার্তা বলার ক্ষেত্রে এবং হাস্তি রয়েছেন তাই কিছু কথা আমাদেরকে ইনসাফ ও এহসানের সাথে কথা বলার তৌফিক দান করুন হাজির ডেমোক্রেসি আসলে কি গণতন্ত্র বা ডেমোক্রেসি একটি পারিভাষিক শব্দ যা একটি বিশেষ অর্থ বহন করে তাই পারিভাষিক নিয়ম অনুযায়ী গণতন্ত্রের রূপকারগণ গণতন্ত্রে যে সংজ্ঞা দিয়েছেন ডেমোক্রেসি যে সংজ্ঞা দিয়েছেন সেটি গ্রহণযোগ্য সংজ্ঞা অন্য কোন সংজ্ঞা গ্রহণযোগ্য নয় ডেমোক্রেসি এটা হচ্ছে একটি গ্রিক শব্দ যার সহজ অর্থ হচ্ছে রুল অব দ্য পিপল বা জনগণের শাসন ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে সংজ্ঞা দেওয়া হয়েছে সে সংজ্ঞাটা হচ্ছে গণতন্ত্র সকলের অবাধ ও সমান প্রতিনিধিত্ব এটি এমন শাসন ব্যবস্থা যাতে শাসন ক্ষমতার উৎস হলো জনগণ এই কথাটা ভালো করে শুনতে হবে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যাতে শাসন ক্ষমতার উৎস হল জনগণ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 যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে এবং গণতান্ত্রিক দর্শন হচ্ছে জনগণ মোখতারাম হাজির ইনসাইক্লোপিডিয়া বিটানিকার এই সংজ্ঞা থেকে পরিষ্কার ভাবে বোঝে আসে যে গণতন্ত্রে শাসকরা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়। মানুষের মাঝে তারতম্য হলেও গণতন্ত্রে জ্ঞানী মূর্খ, এবং একজন মূর্খাকি প্রত্যেকের রায় প্রদানের অধিকার ও মান সমান যেখানে মানুষের অপরিপক্ মস্তিষ্ক প্রসূত বিধানাবলী সবার জন্য অলঙ্ঘনীয় সংবিধান রূপে পরিগণিত হয় গণতন্ত্র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 কোরআন সুন্না কি থেকেও বেশি মূল্যবান হাজিরিন এই বিষয়টা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে গণতন্ত্রের রূপ কার্গন গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছেন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 ইসলামে দাখেল হওয়ার জন্য কোন একটা জিনিসকে ইসলামে সাব্যস্ত করার জন্য অবশ্যই রয়েছে এরপরেও কথা হলো গণতন্ত্রে তো ব্যক্তি স্বাধীনতার কোন সীমা রেখাইনি গণতন্ত্রে বর্তমানে আমরা দেখি যে গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে তো অনেকে ইসলাম ও মুসলমানদের অনবরত গালিগালাস করেই যাচ্ছেন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে ধুয়া তুলে তারা ইসলাম মুসলমানকে নিয়মিতভাবে আক্রমণ করে ওসলমানকে ন আলোচনা তো কথা হলো ইসলাম ব্যক্তিকে একটা নির্দিষ্ট সীমা রাখার মধ্যেই স্বাধীনতা দেয় ইসলাম কাউকে লাগামহীন স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা দেয় না সুতরাং ইসলামও ব্যক্তিস্বাধীনতার কথা বলে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার কথা বলে সে কারণে গণতন্ত্রে ইসলাম ইসলামে গণতন্ত্র এগুলো আসলে অবৈতিক কিছু কথাবার্তা গণতন্ত্রকে যারা ইসলাম সমর্থিত বা ইসলামী বিপ্লবের মাধ্যম মনে করেন তাদের কেউ কেউ একটু অন্যভাবে বলেন যেহেতু শরীয় সুরা ব্যবস্থার মাধ্যমে খলিফা নির্বাচন করে থাকে আর গণতন্ত্র এ কথারই উপভোক্তা তাই গণতন্ত্র এবং ইসলাম একই জিনিস সুবাহানুবাহান এক্ষেত্রে এসে একটা কথা না বললেই নয় যারা গণতন্ত্রকে ইসলামী সুরার বিকল্প মনে করেন যারা গণতন্ত্রকে গণতান্ত্রিক নির্বাচনকে ইসলামী সুরা ব্যবস্থার অনুরূপ মনে করেন তারা এই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য পুরাণে ক্যাবিনেট এই আয়াতটিকে দলিল হিসেবে পেশ করে থাকেন অর্থাৎ নিশ্চয় আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানত তার হকদারের নিকট পৌঁছে দাও মোস্তার হাজিরিন এই যে দলিলটি ওনারা দিলেন ওনারা পেশ করলেন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 গণতন্ত্রে ভোটের অধিকার প্রত্যেকেরই রয়েছে সে আলেম হোক জ্ঞানী হোক মূর্খ হোক আল্লাহ হোক ব্যবচারী হোক মুসলমান কাফের সবাই সমান মুসলমানদের কোনো বিষয়ে কোনো কাফের মুরতার বা জিন্দিকরা পরামর্শ দিতে পারে না ভোট দিতে পারে না অথচ গণতন্ত্র এদের সকলকেই এক কাতারে নির্বিঘ্নে জায়গা করে দেয় ইসলামে এ বিষয়টা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 ধর্ম নিরপেক্ষতার ধ্বজা দারি নাক্তিক সম্প্রদায় রয়েছে যদি জনসাধারণ ধর্ম নিরপেক্ষতার ইশতেহার গ্রহণ করে নেয় এবং তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে দেয় তাহলে জনগণের এই ম্যান্ডেট মতামতকে সম্মান করা আবশ্যক হয়ে যাবে নাউজ সুতরাং গণতন্ত্র এটা ইসলাম সুর ব্যবস্থা কিভাবে হতে পারে গণতান্ত্রিক নির্বাচনের একটা দৃষ্টান্ত আপনারা এভাবে নিতে পারেন ধরুন কিছু বখাটে দুষ্ট প্রকৃতির লোক কোন হারাম কাজের ব্যাপারে একমাত্র এই সিদ্ধান্ত নিল যে এই হারাম কাজটি কে সম্পাদন করবে তার সিদ্ধান্ত নিবে জনসাধারণ সে অনুযায়ীকে বলা হলো আপনারা এই হারাম কাজের জন্য যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন এই হারাম কাজটি সেই করবে এখন এখানে যদি কেউ দাঁড়িয়ে বলে ভাই এটা মশহারা আর মশারা হলো আমানত তাহলে কি হারাম কাজের মশরা বা পরামর্শ দেওয়ার বৈধতা পেয়ে যাবে আর এটাকে আমানতে বা বলা হয় কি করে কি হিসেবে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 গণতন্ত্র শব্দটি যখন বলা হবে তখন গণতন্ত্রের সেই অর্থে উদ্দেশ্য হবে যা গণতন্ত্রে গণতন্ত্রের বওনা করেছেন এখানে আরো একটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে আমরা এখানে ইসলামী গণতন্ত্র নামক কোন কাল্পনিক জিনিসের ব্যাপারে কথা বলছি না যার ব্যাপারে কোনো কোন ধর্মীয় ব্যক্তিগণ বলে থাকেন যে তারা ক্ষমতায় এসে ইসলামিক গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কারণ পঁয়ষট্টি বছর যাবত এই কাল্পনিক আকৃতি ইসলামী গণতন্ত্রের এই কাল্পনিক আকৃতি শুধু ভয়ের পাতাতে সীমাবদ্ধ রয়েছে এখনো পর্যন্ত পৃথিবীর কোথাও কার্যকর করা হয়নি কার্যকর হয়নি যে আমরা এ বিষয়ে কোনো কিছু বলতে পারি যে ইসলামী গণতন্ত্রের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে যদিও এ বিষয়ে আমাদের কোনো আস্থা ও বিশ্বাস আছে যে গণতন্ত্রকে ইসলামী বানানো তেমনই অসম্ভব যেমন ঘরকে ইসলামী মূর্তি ঘর বানানো পাণশালাকে ইসলামী পানশালায় রূপান্তর করা সম্ভব সম্মানিত বা গণতন্ত্রের কোন অংশকে ইসলামীকরণকে জিহাদ সাব্যস্ত করা তার দূরের কথা আর অনেক দূরের বিষয় আল্লাহ সাহান আমাদেরকে হক কে মারীর দাগ দিয়ে আঁকড়ে ধরার দান করুন আমিনুদ أنا الحمد لله رب العالمين